মুগিরাহ ইবনু সুবাহ রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সময় যেদিন তার পুত্র ইব্রাহিম রদিল্লাহ তো আল্লাহ ইন্তেকাল করেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল লোকেরা তখন বলতে লাগল ইব্রাহিম রদিল্লাহ তু আল্লাহ এর মৃত্যুর কারণেই সূর্য গ্রহণ হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন কারোর মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না তোমরা যখন তা দেখবে তখন সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে